السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعرض بالله من شرور أنفسنا ومن صيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يظلمه فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له سيدنا محمد عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ اللهم বারিখালি হাম কম বারখ তালা ই বরাহি আহ أمَّا بعدُ فَأَع بالِلههِ مِنَ الشَّيطانِ الروجين بِسمِ اللهَّهِ الرَّحمَانِ الرَّحيم يا أَُّهَ الذينَ آمن لاَا تَأُّل أَمولَ بَيْنَكُم بِالبَوْطِلِ وَتُدْلوا بِه إلَ الركَان দশ দিস বিশ্ব মানবাধিকার দিবস আজকে এই দিবস উপলক্ষে শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে মুসলমানদের কলঙ্কিত সন্তান মালালা জানি আমরা মানবাধিকার নিয়ে আজকে যারা কথা বলে তাদের জানা উচিত দুনিয়ায় মানুষের অধিকার বলতে যদি কোনো কথা থাকে তাহলে সেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিয়েছে একমাত্র ইসলাম মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্যে ইসলামের যে বিধান ইসলামের যে হুকুম হাকা প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের যে আমল বাস্তব প্রয়োগ মানবাধিকার খালি খাতা কলমে না কাগজে কলমে না বাস্তব যে প্রয়োগ তিনি দেখিয়েছেন আলহামদুলিল্লাহ এটা দুনিয়ার আর কেউ দেখানো খাতা কলমে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য বহু সংগঠন আছে বহু লিডার আছে বহু মানবাধিকার কর্মী আছে তাদের চোখের মধ্যে ইয়াহুদিন নাসারাদের বানানো চশমা লাগানো ওই চশমায় তারা মানুষ হিসেবে মুসলমানদেরকে মানুষই মনে করে না ওই চশমায় মুসলমানদেরকে মানুষই মনে করে না তারপরে না অধিকার মানুষের অধিকার বলতে যা বুঝায় সেটা হচ্ছে অ যদি কোনো সমস্যা হয় সেটাই মানুষের অধিকার নষ্ট হয়েছে আর মুসলমানদের অধিকার বলতে কোনো বিষয় তো নাই এসে তো মানুষই না যার কারণে হাজার হাজার মুসলমান যখন বার্মায় পড়ি মেরা হয় তখন কোনো কথা নাই এটার প্রতিবাদে কেউ কথা বলে না প্রতিবাদ করে না আশ্চর্য অবস্থা যেমত মানুষগুলাকে পোড়ায় মেরে ফেলা হয় মধ্য আফ্রিকায় যেত মানুষগুলাকে পোড়ায় মেরে ফেলা হয় তখন মানবাধিকার লঙ্ঘন হয় সিরিয়ায় হাজারো শিশুকে হত্যা করা হলো আহ এই দৃশ্য মনে পড়ল তো এখনো করে যেন আলাদা ফিলিস্তিন দেখেছি কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় না কারণ তারা তো মুসলমান তার অধিকার বলতে কিছু নাই আফগানে দেখেছি আমরা তার অধিকার বলতে কিছুই নাই যেই নাম মালালা ইসলাম শরীয়ার মৌলিক যে দর্শন তার বিরুদ্ধে কথা বললো আর আক্রান্ত হইল বা মানুষের অধিকার বাস্তবায়নে শান্তি দুনিয়ায় বাস্তবায়নে সে এক রোল মডেল হয়ে আশ্চর্য অবস্থা এমন একটা মানে নিম্ন জায়গা থেকে একটা মানুষকে নোবেল পর্যন্ত পৌঁছা যেতে পারে নোবেলের প্রতি মানুষের আস্থা শেষ যদি কোনো জায়গা থাকে সেটা শেষ হয়ে গেছে আজিব তামাশা মানুষের অধিকার বলতে কি বোঝায় ইসলাম মৌলিক অধিকার হিসাবে মানুষের কোন কোন বিষয়গুলোকে নির্ধারণ করেছে এবং এর বাস্তব প্রয়োগ ইসলামের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম কিভাবে করেছেন মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার জানের হেফাজত तार माले हेफाजत सम्मान हेफाजत जीवन उपकरण मौलिक अधिकार अधिकार ये विषय गलत मानस मौलिक अधिकार निर्धारण कर দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত মানুষের মৌলিক অধিকার এক এক সময় এক একটা সামনে আসছে নিজেদের বানানো যখন দেখছে এটা বাস্তব সম্মত নয় আবার চেঞ্জ হয়েছে ইসলামের কথাগুলো তিল আলী কালিমাহাতিল্লা কোনো দিন চেঞ্জ হবে না ইনসাম কোনো না সেই পনেরোশো বছর আগে রসুল যেটাকে মানুষের অধিকার বলেছেন কেমত পর্যন্ত ওইটাই মানুষের অধিকার অন্য কিছু না কদিন পর পরই মানুষের অধিকারের মৌলিক বিষয় চেঞ্জ হয় না ইসলাম তাই তো এবং এটার এত গুরুত্ব মানুষের অধিকারের মৌলিক অধিকারের আমরা তো বারবার শুনি যে হকুকুল এ মানুষের হক এটা অত্যন্ত নাজুক স্পর্শ কাতর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় রসুল করিম সাল্লাম সাহাবা কালামকে জিজ্ঞেস করছেন দরিদ্রকে কে তো দরিদ্রকে এটা তো আমরা জানি যার টাকা পয়সা নাই যার ঘর বাড়ি নাই অভাবী মানুষ তারপরেও যেহেতু রসুল করিম সাল্লাহাম জিজ্ঞেস করছেন সাহাবা কালাম দুজে গেছেন যেখানে এখানে ভিন্ন কিছু মার্ক এই জন্যে রসুল করিম সাল আলী ওসাল্লামকে সাহাবায় বলেন রসুল আল্লাহ আপনি ভালো জানান আপনি বলেন আল্লাহ আল্লাহ বললেন সবচেয়ে দরিদ্র ব্যক্তি হচ্ছে কামতের দিন যখন মানুষকে তার আমল নামা দেওয়া হবে তখন এক শ্রেণীর ন্যাক আমল করেনা এরকম পাওয়া যাবে যে ন্যাক আমল করা সত্ত্বেও সে জানবে এরা কারা বলে আল্লাহ যখন একজন বান্দার আমলের কারণে তার জান্নাতের ফেসলা করবেন তখন একজন পাশে এসে দাঁড়ায় যাবে আল্লাহ আমার কিছু অভিযোগ আছে আপত্তি আছে তার কাছে কিছু পাওনা দাওনা আছে সে আমার হক নষ্ট করেছে আমার ইজ্জত নষ্ট করেছে আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ তাহলে তখন এই ব্যক্তির ন্যাক আমল দিয়ে যা দিবে না তুমি কিছু ন্যাক আমল নিয়ে যাও সেখানে প্রতিশোধ নেওয়ার আর কোনো সুরধ নেইটা দিয়েই চলবে এইভাবে যখন সমস্ত পাওনাদারদের ন্যাক আমল দিয়ে দেওয়া হবে তখন দেখা যাবে তার ন্যাক আমল শেষ গেছে কিন্তু পাওনাদার রয়ে গেছে রসুল বলেন তখন তার গুণাগুলো যা আছে ওই পাওনাদারের গুণাগুলো তার আমল নামায় দেওয়া শুরু এইভাবে একটা মানুষের এক সমস্ত ন্যাক আমল আরেকজন খেয়ে ফেলবে আর তার গুণাগুলো নিজের আমল নামায় নিয়ে আসবে রসুল বলেন দুনিয়ায় ন্যাক আমল করা সত্ত্বেও এই মানুষটা হোকলে ব্যাপারে অসতর্ক থাকায় আল্লাহ তাহলে তার জন্যে শেষমেশ জাহান নামের ফেসলা করে দিচ্ছে খুব ভালো ছিল জিজ্ঞেস করছেন প্রতিবেশীর সাথে আচরণ কেমন ছিল বলে না এই জায়গায় তো প্রবলেম ছিল আছে দেখুন নামাজ রুজায় খুব ভালো কিন্তু মানুষের সাথে আচরণ খুব খারাপ করে এমন কিছু লোক আছে সমাজে করকশ মানুষকে কষ্ট দেয় তো ওই মহিলা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন সে জানান না আরেকজন মেয়ের খবর রসুলের সামনে যখন পেশ করা হয় তো রসুল বলেন আমাদ ছিল বলে ভালো ছিল না আলহ্লা খুব একটা ভালো ছিল কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ ছিল চমৎকার তার আখলার তার স্বভাব তার আচরণ ভালো ছিল আরিম সাল্লাম বললেন সে কারণ জান যে নামাজ যে পড়ে নাই আল্লাহ বে নামাজি মাফ করে দিবেন দিতে পারে দিবেন দিতে পারে শিরিক ছাড়া সমস্ত গুণা রব্ব আলমিন এমনি মাফ করে দিতে পারে শুধুমাত্র শিরিকের গুণাটা রব্বুলি আলমিন তোবাদ ছাড়া মাফ করে কিন্তু যে মানুষের হক নষ্ট করছে তাকে আল্লাহ কখনই মাফ করবে শুরু হলো এটা ন্যাকামল দিয়ে দেওয়া হবে ন্যাকামল শেষ হয়ে গেলে তার গুণাগুলো তারা এই জন্য তো বড়রা বলেন যে মানুষের মৃত্যুর পর তার গোষ্ঠ তো পোকায় খেয়া ফেলে গোষ্ঠ কে নিয়ে আয় রোহ নিয়ে নেয় মালাকুল মৌত মালাকুল মৌত মৌতের যে ফেরিসটা এই মৌতের ফেরিসটা তার রোহ নিয়ে আয় যখন তাকে কবরস্থ করা হয় তখন পোকামাকড় তার গোষ্ঠগুলো নিয়ে আনে ड्डी समस्त मानुष नष्ट कर हाड्डी তার দুনিয়ার কামান সম্পদ কিচ্ছু নাই শূন্য হাতে সে আল্লাহ মানুষের অধিকার সম্পর্কে অত্যন্ত কঠিন কথা বলেছে এই ব্যাপারে কোনো আপোষ নাই হত্যা করা যাবে কঠিন কথা একজনকে হত্যা করা পুরা মানবতাকে হত্যা করা আল্লাহ বলে এখন যদি হত্যার বদলে কাউকে হত্যা করা হয় সারা দুনিয়ার মানুষ চা চাইতে থাকে যে মানুষের অধিকার লম্বন হইতেছে একজন মানুষ যখন মূর্তা হয়ে যাবে धान पुष सारा दुनिया मानूष चेचाईते थक मानुषर अंघन हो गचार जरा कर विवाहित पुरुष नारी हत्यार हुकुम जख हत्या सारा दुनिया चाचाईते थे मानुषर अदिकार लंघन होता क्या पूरा मानवता के हत्या करते जे कुणे से मानुषर पर गांध कर फलते से मानुषर धर्मी अनुभूति आघात दीते बहु मानुषर दिल के से हत्या करते ओटर खबर नहीं हत्या सहायता करा का परामर्श देवा हत्यार क्जे शरी हवा सबा अपराधी क्षनिक कर्मकांडे प्रोग्रामे এমন কোন প্রোগ্রামে কেউ শরিক না হওয়া যেসব প্রোগ্রামে হত্যাকারী এবং নিহত ব্যক্তি জনটাই জাহার নাম সাহাবাইকরাম বলছেন হত্যাকারী নামে গেল কিন্তু নিহত ব্যক্তি সে কেন জাহার নামে যাবে বলে সেও তো তার ভাইকে হত্যার নিয়তি বেরোয় কাজে এই সমস্ত প্রোগ্রামে যাওয়া যদি যাওয়ার পর হত্যা নিহত হয়ে যায় কেউ এই সমস্ত রাজনৈতিক প্রোগ্রামে গিয়া যদি কেউ নিহত হয়ে যায় যদিও রাজনৈতিক পরিভাষায় তিনি শহীদ ইসলামের পরিভাষায় তিনি জাহানমান কারণ তিনিও আরেকজনকে হত্যার নিয়ত করেছেন আর যদি নিয়ত না করে থাকেন আল্লা আলু আমরা জানি তাহলে ভিন্ন কথা কাজেই এই কতলের ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় কতলের ব্যাপারে আমার কোনো বক্তব্য আমার কোনো কার্যক্রম কাজ কোনো সাপোর্ট এটা যেন অন্য কোন মানুষের হত্যার কারণ না হয় তাইলে অরবল আলমী কিন্তু আমার সমস্ত ন্যায় আমল থাকা সত্ত্বেও আমাকে জানা দিবেন সহজ এটা হচ্ছে ইসলামের মানব মানুষের অধিকার সে যেই হোক তার জানের নিরাপত্তা দেওয়া এটা তার অধিকার পারলে হয়তো অমরুল্লাহ তালু তাদের থেকে ট্যাক্স দিতেন মুসলিমদের থেকে ট্যাক্স নেওয়া হইতো নিরাপত্তা দেওয়া হবে এই সব্তে কিন্তু যখন শুধু কাগজের কলমে নয় বাস্তব প্রয়োগ দেখে মালের নিরাপত্তা মানুষের মাল এটাও তার মৌলিক অধিকার এটা নষ্ট করা যাবে না তাইলে আমি মানুষের অধিকার ক্ষুণ্ণ করলাম নষ্ট করলাম যুদ্ধের সময় এক হাফি ওলাম ইয়াহুদিদের ওলাম ছিল মুসলমানরা যখন ইয়াহুদিদের পুরা বস্তিকে গেরাও করে অবরোধ অবরুদ্ধ করে রাখছে তখন ওই গুলাম বক্রি বাইরে। সে ওই বকরির সহুল তো সে নিজেই বলতেছে যে আমি আইসে দেখলাম একটা ঘরের মধ্যে একজন মানুষকে ঘিরে আছে সবাই আমি বুঝছি এটাই যার কথা শুনেছি নি তিনি তার কাছে এসে আমি সব জিজ্ঞেস করার পর যখন বললাম আমি যদি মুসলমান হয়ে যাই আমার কি পুরস্কার বললেন তোমাকে বুকে জড়াই আপনি কালো চেহারা তার মধ্যে নূর আসবে আলোকিত হবে জান্নাত পাবা সব বলে দিলেন রসুল মুসলমান হয়ে গেল সে কালিমাবার রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এখন আমার আমল কি আমি কি করব ওই সময় যেহেতু জিহাদ চলতেছে জিহাদ সার সামনে আর কোনো আমল ছিল ছিল না নামাজের মাস ছিল না যে রোজা রাখ যেহেতু জিহাদ চলতেছে রসুল করিম সাল্লাহাম তাকে বললেন এখন তোমাকে জিহাদেশ্বরী খেতেও কিন্তু জিহাদেশ্বরী খার আগে তোমার যে জিম্মাদারি যে কাজ সেটা হচ্ছে যে তুমি এই তোমার মালিকের যে হাত ছাগল গুলো আগে পৌঁছা মানুষের অধিকার কাকে বলে যুদ্ধের ময়দা লড়াই চলতেছে সেখানে শত্রুর সম্পদ আমার হাতে রসুল বলতেছেন এখন তোমার প্রথম কর্তব্য হচ্ছে এই সম্পদকে তার মালিকের কাছে ফেরত দিয়ে আসলে আল্লাহ আকবর মানুষের অধিকার কাকে বলে প্রয়োগ দেখেন শুধু কাগজের কলমে নয় রসুন যা বলেছেন বাস্তবে তা প্রয়োগ করেও দেখিয়েছেন যুদ্ধের ময়দান এখন শত্রুর সম্পদ করার তো গেছে। যার সাথে আমার সম্পর্ক খারাপ তার মাথার উপর হুমকি ঝুলাই রাখি যে উল্টাপাল্টা করবা সমস্ত সম্পদ জব্দ করা হবে শত্রুর সম্পদ জব্দ করা এখন ফেস এটাই তত্তরে এটাই পদ্ধতি अथच रसुल करीम सलम शत्रु कम शत्रु शत्रु लड़ाई चलते मुहूर्ते मानसर बेपारे बिंदु मात्र छाड़ते नहीं जाओ तुम्हारे प्रथम क्या हम तुम्हार मालिक के तार छागल गुछा दिए युद्धर मैदान रसुल करीम सोल्लाम एख तो जेहद मे एक बुम फुट बुम फुटाया जेहद अथच रसूले करीम सल्लाम शत्रु के अवगत ना कर जेहदरा जाए जानाते तुम्हारे लड़ाई हो नारी पुरुष थकले तक सर जाते समय जो युद्ध करते चाय समय तुम सरे जाओ जो लड़ाई करते चाय तर लड़ाई জে লড়াই করতে চায় না যে লড়াই সম্পর্কে কিচ্ছুই জানে না সেই জায়গায় বুম ফুটানো কখনোই ইসলাম এবং শরীয়তার ব্যাপার হইতে পারে না ইসলামকে বিকৃত করার রসুল করিম সাল্লাম মানুষের অধিকার বাস্তবায়নের সারা জিন্দি যে মেহনত করেছে। ওইটাকে অপমান করা নিজে নিজে জেহাদের সংজ্ঞা বানিয়ে ফেললে তৈরো না নিজে নিজে জেহাদের তরিকা পদ্ধতি বানায় ফেললে তৈরো ইসলাম এটাকে সমর্থন করে কিনা ইসলাম শত্রুর সাথে কি আচরণ করতে শিখিয়েছেন অঙ্গীকার রক্ষা করা জেহাদের ময়দানে যা দেখিয়েছেন হজরত আমাদের সামনে বদরের যুদ্ধের সময় কাফেরা আটকেছে মদিনায় যাচ্ছিলেন তিনি তার বাবাসহ কা রাস্তা আটকাইছে যাইতে না কারণ মদিনায় গেলে মুসলমানদের যুদ্ধের সংখ্যা বেড়ে যাবে রসুলের করিম সাল আলী তিনি ওয়াদা দিচ্ছেন আমি যুদ্ধ করব আমি যুদ্ধ করবো না ওয়াদা দিছেন তারপর ছাড়ছে মদিনায় গিয়ে রসুলের কাছে বলতো রসুলাল্লা এমন মুবারক কাফেলায় আমি কি সামিল হব না রসুল বলেছেন না যেহেতু তুমি তাদের সাথে ওয়াদা করে আসছ যে আমাদের সাথে লড়াই শরীর খবানা তুমি যাবা আল্লাহ রসুলের আদর্শ যুদ্ধের ময়দানে যেখানে আমাদের সৈন্য দরকার একজন সবল মানুষ যেখানে দরকার সেই কঠিন মুহূর্তেও রসুল অঙ্গীকার ভঙ্গের ব্যাপার কত কঠোর ছিলেন যে না তুমি যেহেতু অঙ্গীকার করে আসছ তুমি যেতে পারো সেই রসুলের আজকে জেহাদের নামে কি যে যুদ্ধ করতে চায় না এমন মানুষকে হত্যা করে কোথায় যেহাদ কোথেকে আসলো এই জেহাদ আল্লাহ মার ও ভাই এই সমস্ত কারণে যদি ইসলামের দিকে কেউ খারাপ ইঙ্গিত করে मुसलमान मानुषे नष्ट कर नष्ट ता कर प्रकाशे जिहा एक पवित्र अबादत दिल्ल मध्य तमान्नाशाला डाक আমাদের আগে কেউ যাবে না ইনশাল্লাহ চলে যাব কিন্তু না এটা আসলে মানুষের অধিকার লম্বন হচ্ছে যাই হোক মানুষের যানের অধিকার মানুষের মালের অধিকার মানুষের ইজ্জতের অধিকার সম্মানের অধিকার আজকে ইসলামই বলেছে কথা। একজনের করবে না নিন্দা তার বদনাম তার মধ্যে ওই গুণটা আছে ওই বদগুণ আছে তারপরও ইসলাম বলতেছে তোমার ওই ভাইয়ের ওই বদগুণ আলোচনা তুমি করতে পারবে। না আছে তার মধ্যে সে খারাপ আমি জানি জানলেও এই গুণ তুমি আরেকজনের কাছে প্রকাশ করতে পারবে না কেন তার ইজ্জতের হানি হচ্ছে সম্মানের হানি হচ্ছে ল এটার নাম মানবাধিকার সারাক্ষণ বসে বসে আপনি পেপারে পত্রিকায় সংবাদ মাধ্যমে অপর পক্ষের বদ খারাপ দিকগুলো বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আর যখনই তারা প্রতিবাদ করবে তখনই এটা মানবাধিকার হয়ে যায় আপনি আমাকে জবেহ করবেন আমি লড়তেও পারব আমি যখন নাড়া দিব মানুষের অধিকার নষ্ট হয়ে যায় এটা কিসের মানবধিকার আল্লাহ রসুলের হুকুম আল্লাহর হুকুম যে কারো ইজ্জতের হানি হয় সম্মানের হানি হয় এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আচরণ করা যাবে না এমন কি নিজের ঘরের কাজের লোক সম্পর্কেও ইসলামের কত কঠোরতা যে তার সাথেও কঠোর আচরণ করা যাবে না হাজরাতে যারা তাকে গালি দেন নজবাহ জানি আজকেও দেখেছি নির্যাতনের চিত্র সিরিয় সৈন্য দ্বারা সুন্নিদেরকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে শুধু প্রেসার হচ্ছে যে খালি রসুলের এই দুই সঙ্গী যারা গালি দেয় তারা আল্লাহ রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন তাবু বকর কত বড় মানুষ যার সাহাবিয়ত রসুলের সাথে হিজরতের সময় যে এক রাত ওই গুহার মধ্যে কাটাইছে। ওই রাতের রসুলের পাশাপাশি হওয়ার যে সৌভাগ্য অবক্কর অর্জন করেছে স্বীকৃতি আদায় হয়ে গেছে যখন দুইজন ওই গুহার মধ্যে যখন একজন তার আরেক বন্ধুকে বলছিলেন এই এই কথাটাই একজন যখন তার বন্ধুকে মানে রসুল যখন তার বন্ধু আবু বকরকে বলছিলেন আপনি আছেন এখান থেকে আরো একটা বিষয় পরিষ্কার হয় বলেছেন আমার পর যদি কোন নবী আসতো তাহলে অমর আসত অমর হইতো প্রশ্ন আসে তাইলে কি আপনি ঘাবরেন না আল্লাহ আমাদের সাথে আছেন সাথে মানে আবু বক্কর সম্পর্ক রসুলের সাথে সাথে সাথে মানে কোন নবী যদি আসতো আমার পরে তাইলে আসতো অমর আর আমার সাথে যদি কোন নার সাথে আছেন আমার সাথে এত বড় মানুষটা তিনি তার গুলামকে ধুবর তার গুলামকে ধ রসুল করিম সাল্লাম পেছন একজন মানুষ যখন আরেকজনকে ল্যান দেয় মন্দ বলে অভিশাপ দেয় সে সিদ্ধিক থাকতে পারে না হয় আপনি এই আচরণে আটলা ছাড়বেন আর না হয় আপনার থেকে সিদ্ধিক যে উপাধি সেটা কেটে দেওয়া কত বড় কথা অপরাধটা কি অপরাধ হচ্ছে যে গোলামের অধিকার লঙ্ঘন হচ্ছে লঙ্ঘন হচ্ছে রকম ছোট্ট বিষয়গুলাতেও ইসলাম কত সুন্দর আচরণ দেখাইছেন আমাদেরকে হালতে আনাস আর হদিয়াল্লাহ তাহ সারা জিন্দিগের মতো ছোটবেলা থেকে দশ বছর পাইসেন বলেন যে কোনো দিন আমার এই কেন রসুল সালেন জিজ্ঞাসা করেন তিনি নিজেই বলতেছেন যে একদিন আমাকে একটা কাজ দিল ছোট মানুষ আনাস ছোট বাচ্চা ছিলেন তো ওই কাজ নিয়ে যাওয়ার সময় দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে আমিও যা খেলায় শরীর হয়ে গেলাম বাচ্চা মানুষ যা হয় কাজ করতে পাঠাইলে রাস্তার মধ্যে কিছু পাইলেই তো বাচ্চারা যায় বলেন কিছুক্ষণ পর রসুলের করিম সাল আলাইস্লামকে আমার মনে পড়ছে হায় আমার না কাজ দিয়েছিলেন বলে আমার ভিতরে তো খবর হয়ে গেছে না জানি আমার অবস্থাটা বলে রসুল খালি আমার দিকে দেখে একটা হাসি দিয়ে চলে গেলেন্লা কিচ্ছু বলেন রসুল বুঝেন না বাচ্চা লোকের সাথে না যার সম্পর্কে বিষয় তিনি বলতেছেন যে রসুল কোনো দিন আমাকে বলেন নাই যে তুমি কেন করেছ কেন করো নাই এটা নাম মানব অধিকার কাকে বলে অধিকার আজকে হাজারো মানুষ লাখো মানুষ উত্তরবঙ্গের থেকে আসতেই আসছি আমরা শরীর খুব ক্লান্ত লম্বা সফর সেখানে আমরা দেখেছি মানুষের অধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে কিভাবে হচ্ছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই শত শত মানুষ ওই কাপড়ের গাড়ির পিছনে পিছনে দৌড়াইতেছে আহা ওই দৃশ্য দেখলে গলি যাবে যায় আর ওই সমস্ত মানুষের জন্য কথা নাই তাদের হাজার গুলো আমরা আমি ডিপোজিট করছি সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না মানুষের অধিকার লঙ্ঘন তখনই হয় যখন বলা হয় ইসলামেশ্বরী আখ্যা করত ইসলামের কথাটা বললেই মানুষের অধিকার লঙ্ঘন হয়ে যায় কোন হয়ে যায় ইসলামের বিরুদ্ধে বললেই তিনি মানবাধিকার কর্মী হয়ে যান নোবেল পুরস্কারের জন্য তিনি নির্বাচিত হয়ে যান আজকে মালালা আমাদের সামনের নজির কথাগুলো বলার ওই পুরস্কার পাচ্ছে। আজকে সেই দিবস মানবাধিকার দিবস মানবাধিকার কাকে বলে রসুল দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা করতে না পারলে এটা আমাদের ব্যর্থতা আমার রসুল বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে আমার রসুল বলেছেন বলেছে। আমার বলেছে তোমার হক বলে আত্মীয় স্বের হক সম্পর্কে বোনের হক সম্পর্কে আজকে আজকে কথা হয় না। মেয়ের হক বাবার বাড়ি থেকে সে পায় না ওর বিরুদ্ধে কথা হয় না যখনই মেয়েকে পর্দায় থাকতে বলা হয় তখনই তার অধিকার নষ্ট হয়ে আছে আজিত সে যে বাবার বাড়ির হকটা পাইলো না ভাইরা যে দিল না আজকে লক্ষ লক্ষ মেয়ে না খালি কুটি কোটি সারা দেশের চিত্র এটা সে বাবার বাড়ির হক থেকে বঞ্চিত সে তার মহর থেকে বঞ্চিত কতজন মানুষ তার বাবার বাড়ির হক পাইছে কতটা মেয়ে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করুক আমরা করি বহু পাওয়া যাবে যে ভাই তার বোনের হককে দেয় নাই বহু পাওয়া যাবে আল্লাহ মাফ এটা মানবাধিকার লঙ্ঘন হয় না মেয়েটা তার মোহরটা পাইল না বাসর মোহর মাফ এই রকম পাগলও আছে তার অধিকার ক্ষুণ্ণ হয় না তার অধিকার তখনই ক্ষুণ্ণ হয় যখন হুজুর বলে তুমি পর্দা করো তোমার উপর পর্দা ফরস যখন বলে তুমি উলঙ্গভাবে বাইরে বের হই না তখনই অধিকার লঙ্ঘন হয় ইসলাম তাকে সম্পদের বন্টন भाईर थे आदा दिए मानव अधिकार लंघन हो गुस्तम घर चापा नारी जन सन्तान सन्तान तर समस्त दायित्व बाबार विलेपर्तना এই জায়গায় বলল না ছেলের মানবাধিকার অধিকার লঙ্ঘন হয়েছে ছেলের অধিকার লঙ্ঘন হয়েছে এই জায়গায় বলল না কারণ ছেলের বেলায় বালে ঘোয়া পর্যন্ত আর মেয়ের বেলায় বিয়ে পর্যন্ত কই কথা বলো না কেন ইসলাম যেই জায়গায় নারীকে সম্মানিত করলো এখানে তোমার কথা নাই ইসলামের পক্ষে বাবার কাল হয়ে গেলে ভাইয়ের জিম্মাদারি কই এখানে তো কথা বললা না বিয়ে হয়ে গেলে স্বামীর জিম্মাদারী স্বামী মারা গেলে সন্তানের জিম্মাদারি একটা মেয়ের সারা জিন্দিক জিম্মারি পুরুষের কাঁদে এখানে না কিছু। তার কোন জিম্মারি নাই তারপরে তার লাইফ গ্যারান্টি এটা যাতে করে কখনো কোনো বিপদ জন্য এসে পড়লে সে যেন চলতে পারে এই বাবার হক থেকে কিছু তাকে দেওয়া হয়েছে সে স্বামীর হক পায় সন্তানের হক পায় এগুলো সব ঠিক আছে তারপরও তার অধিকার লঙ্ঘন হয়েছে তাকে অর্ধেক কেন দিল ওই শব্দ একটাই পাইছে মুখস্থ ছেলের থেকে অর্ধেক কেন দিল আরে বাবা অর্ধেক দিল সমস্ত দায়িত্ব তার থেকে ছাড়াই তারা ভালো করেই জানে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সম্মান আর কোন ধর্মে কথা বলা নাই যে মায়ের পায়ের নিচে বেহেস্তমান কোন বলা হয় নাই এই স্ত্রী তার ভরণ পোষণ সব দায়িত্ব স্বামীর এমনকি ফোকায় বলেছেন তার রান্না খাবারটাও তাকে দিতে হবে পাক করার দায়িত্ব তার না এগুলো বললে তো আপনাদেরকে ঘরে জায়গা দেবে না লবণ বেশি হয়েছে ঝাল বেশি হয়েছে এই সমস্ত কথা বলো এটা আমার দায়িত্ব এটা আমি বলবো আমি তুমি পাক করা খেলা খাওয়াই বা আমি বলবো লবণ বেশি হয়েছে কম হয়েছে আসলে তো এমনই হওয়ার কথা এমনই তো হওয়ার কথা আপনি ওই মেয়েটাকে ওই বউটাকে নিজের সন্তানের দায়িত্ব লালন পালনের দায়িত্ব অথচ দুধ খাওয়ার ব্যাপারে দুধ খাওয়ার ব্যাপারে খাওয়ার ও স্পর্শকাতি হচ্ছে একটা বাচ্চা তার মার দুধ মা বাচ্চাকে দুধ খাওয়াইতে তখনই বাধ্য যখন কয়েকটা শর্ত পাওয়া যাবে নাইলে মা ওই বাচ্চাকে দুধ খাওয়াইতে বাধ্য না ওই বাচ্চাকে বাবা দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন কর্ত্রিকা করবেন আপনি জানেন এই জন্যই তো বলেছে যদি তুমি এরকম সব ব্যবস্থা পারো তাইনি বিয়ে করলে করো না তোমার জন্য হারাম বিয়ে করা শর্ত এক নম্বর হচ্ছে বাবার যদি অন্য কোনো মেয়েকে এই দুধের বাচ্চার জন্য দুধ খাওয়ানোর জন্য কোনো মহিলাকে ভাড়া করা সম্ভব না হয় আর্থিক অসচ্ছলতার কারণে এক দুই নম্বর হচ্ছে বাবার স্বচ্ছলতা আছে কিন্তু এমন কোনো মহিলা পাওয়া যাচ্ছে না যে বাচ্চা যেই মহিলা এই বাচ্চাকে দুধ পান করাবে তিন নম্বর শর্ত হচ্ছে বাবার স্বচ্ছল অন্য দুধ মাও পাওয়া যায় কিন্তু বাচ্চাটা তার মার দুধ ছাড়া অন্য কারো দুধ খায় না এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তখনই ইসলামের বিধান হচ্ছে মা ওই সন্তানকে দুধ খাওয়াইতে বাধ্য না হয় মা কিন্তু সন্তানকে দুধ পর্যন্ত খাওয়াইতে বাধ্য না এত সম্মান দিয়েছে ইসলাম মাঠ কোনো কষ্ট নাই তোমার তুমি তো রানী হয়ে থাকবা আরামে আয়সে তোমার নাম তো বেহম বেহম এটা মুঘলদের কথা ফার্সি শব্দ না টেনশন নেই তোমার রানীর হালত থাকবা তুমি ঘরে ইসলাম তো তাকে এই অধিকার দিয়েছে আরে এখন তুমি তোমার অধিকার কোথায় খোঁজো ভাই কোথায় খোঁজো এগুলো দেখো না ইসলামের এই সুন্দর জিনিসগুলো দেখো না খালি একটা জায়গায় খেলি আগাত অর্ধেক কেন দিল এই অর্ধেক দেওয়া ছাড়া আর কি কি দিল ওটা দেখল না এই অর্ধেক যে দিল তাকে বোনাস হিসেবে কোন দায়িত্ব দেওয়া ছাড়াই ওইটা না। আর পুরুষের ঘরে কতগুলো দায়িত্ব কতগুলো দায়িত্ব সন্তানের দায়িত্ব বিবির দায়িত্ব বাবা মার দায়িত্ব সব দায়িত্ব পুরুষের তাকে ভাগ দিল দুইটা দায়িত্ব দিয়া দিল সব আর তোমারে ভাগ দিল একটা দায়িত্ব দিল না একটাও কে বেশি পেলো বেশিটা পাইল তুমি পাইছো তো আসলে এগুলা এই মানবাধিকার মানবাধিকার নামে যে সমস্ত কথাবার্তা এগুলো ইসলামের সৌন্দর্যকে আপত্তির জায়গায় রাখার জন্য। ইসলামের সৌন্দর্যগুলাকে ঢাকার জন্যে ইসলামের সৌন্দর্যগুলাকে কলঙ্কিত করার জন্যে আর কিচ্ছু না ও মুসলমান আমিও যেন ওই ষড়যন্ত্রের মধ্যে পড়ে না যাই কথাগুলো বলার উদ্দেশ্য রসুল এবং শরিয়া আমার জন্যে মানুষের অধিকার বাস্তবায়নে যে দিক নির্দেশনা দিয়েছেন এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা এটা একজন মুসলমানের কাজ দুনিয়ার মানুষ আজকের এই দশই ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করুক আর না করুক আমি কোনো দিবস এর বিশ্বাসই না আমি সেই তাহযুদের নামাজ থেকে শুরু করে আম্মা যান আহসা হাদিস কয়েক জুমা আগেও তো শোনাইছি সেই তাহতের নামাজ থেকে শুরু করে অধিকার বাস্তবায়ন শুরু হয়ে যায় আর আম্মা যান কী বলেছেন রসুল যখন তাহাজুত পড়তে উঠতেন রসুল গায়ের চাদর সরাইতেন আমি টের পেতাম না এমন ভাবে সরাইতেন কেন ঘুমের অধিকার যেন নষ্ট না হয় রসুল জুতা পরতেন এমন আসতে যেন আমি আয়েসার ঘুম নষ্ট না হয় কেন আমার ঘুমের অধিকার রসুল দিয়েছেন দরজা খুলতেন এত আসতে যেন আমার ঘুম নষ্ট না হয় কেন আমার ঘুমের অধিকার যেন নষ্ট না হয় সে সকাল থেকে রসুল শুরু করে দিয়েছেন একটা নারীর ঘরওয়ালার অধিকার সম্পর্কে এত সচেতনশীলের দেশে সাল্ল্লা আলি সাল্লাম ও ভাই ঘরের মানুষ বলে তার কোনো অধিকার নাই এটা যেন না ভাবি আমরা এটা প্রায় বলি যে আপনার পার্শ্বম্যান ঘরে যারা থাকে তাদের অধিকার ব্যাপারেও সচেতন থাকা তাদের অধিকারকে ছোটখাটো বিষয় আমার কাছে মনে হয় এগুলো কিচ্ছুই না না এটা ইসলামের সৌন্দর্য যে প্রত্যেকটা জায়গায় ইসলামের ওই কথাগুলো আছে টুথপেস্টটা পর্যন্ত টুথপেস্ট যেখানে থাকে ব্যবহার করে যেন সেখানেই রাখি এটা ওই ঘরে অন্য মানুষ যারা থাকে তাদের অধিকার জায়গা মতো জিনিসটা পাওয়া এটা অন্য জায়গায় রাখার কারণে তার যে পেরেসারিটা হবে তার অধিকার আপনি লঙ্ঘন করেছেন এটা যেন না হয় বাথরুমটা ইউজ করার পর এগুলো বেশি সমস্যা হয় ইউজ করার পর যেন আমি পরিষ্কার করে আসি এটা পরবর্তী মানুষ যিনি ব্যবহার করবেন তার অধিকার এই অধিকার যেন আমি নষ্ট না করি পরিষ্কার করে আসি এই ছোটো ছোটো বিষয়গুলো সবচেয়ে বেশি আমরা ভুল গুল করি ঘরের মধ্যেই নিজের ঘরের মধ্যেই রাস্তাঘাটে চলতে গেলে যারা খায় যারা কাজটা তো করি করি আবার মাসাল্লা টানটা দুয়াটা ছাড়ি কোনো চিন্তা নাই আরে গেল, কার নাকে ঢুকলো কোনো চিন্তা নাই কোন কোন মানুষ তো দেখলে সিগারেট সরাই ফেলে এইরকম আল্লাহর ভদ্রবান্ধাও দুনিয়ায় আছে আবার কোন কোনো মানুষ দুয়া ছড়ে মুখের সামনে মনটা চায় যদি এই লেবাস না হয়তো কি হয়তো জানতাম না কিন্তু মনটা চায় ওই ধোয়ার সাথে সাথে গালের মধ্যে একটা চটকা বেআ রাষ্ট্রীয় আইনেও তো নিষেধ এভাবে পাবলিক তুমি খাচ্ছ খাচ্ছ আবার ধোঁয়াটা ছেড়ে দিচ্ছ পাশের মানুষটার অধিকার লঙ্ঘন করতেছে রাস্তা থেকে যে কলার সিল্কা কত সরাইছে আজিব তামাশাহ কলাটা খাইয়ে রাস্তায় ফেলে দিচ্ছে আরে ভাই আরেকজন মানুষ পড়ে যাচ্ছে ইসলাম বলেছে ইমা তত সৌন্দর্য দেখেছে পুরস্কার দিলেই মানব অধিকার বাস্তবায়ন হয়ে গেল প্রতিষ্ঠিত হয়ে গেল না হাজারো মালালা এইরকম হাজারো মালালা আজকে কান্না করছে না খেয়ে তাদের খবর নাই হাজারো মুসলিম শিশু ওই সিরিয়ায় ওই ইরাক ওই মধ্য আফ্রিকায় ওই বার্মায় হাজারো শিশু তার মা হারাইছে বাবা হারাইছে সেই দৃশ্য আমরা দেখেছি বাচ্চা ছোট্ট বাচ্চা মায়ের পাশে বসে আছে মা উঠবে দুঃখ খাবে সে জানাও না তার মা এই দুনিয়ায় নাই এই বাচ্চার অধিকার নষ্ট হয় না কারণ এই বাচ্চার গায়ে মুসলমান নাম এসে আছে অধিকার নষ্ট হয় খালি মালানাদের মুসলমান তুমিও তাদের পিছুই তো তারা যা বলে তাই বিশ্বাস কর না আলহামদুলিল্লাহ আমি এমন এক ধর্ম কবুল করেছি আলহামদুলিল্লাহ যার মধ্যে আল্লাহ তালা আমাকে সমস্ত নিয়ামত দিচ্ছেন মানুষের প্রকৃত অধিকার বাস্তবায়নের সমস্ত দিক নির্দেশনা আল্লাহ তালা দিচ্ছেন মানুষের অধিকার কাকে বলে এটা আগে আমাকে চিহ্নিত করতে হবে এটাই হচ্ছে মানুষের অধিকার এটা লম্বন হলে তার অধিকার নষ্ট হয় সে যেই হোক মুসলমান হোক ভিন্ন ধর্মের হোক মানুষ হিসাবে তার যতটুকু প্রাপ্য তাকে দিতে হবে মানুষ হিসাবে অমুসলিম হইলেও মানুষ হিসাবে তার প্রাপ্য এটা তাকে দিতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে সহি এই সমস্ত বিভ্রান্তিতে যেন আমরা না পড়ি হ্যাঁ এই সমস্ত বিভ্রান্তিতে পড়রা নিজেকে আল্লাহ তালা যে নিয়ামত দিছেন ইমানের নামত এই নিয়ামতের বেকত্রি যেন না হয় মনে মনে আনন্দে থাকি যে আলহামদুলিল্লাহ দুনিয়ার এই কঠিন মুহূর্তে ও বলে আলামিন আমাকে এটা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই নিয়ামতের না হয় আল্লাহ তাহ আমাদেরকে তৌফিকা আনায়ত করেন ভাই আমরা কারগুজারি শোনানো দরকার ছিল আসলে উত্তরবঙ্গে কি করে আসলাম যেহেতু আপনাদের থেকে সহযোগিতা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে ইনশাল্লাহ পরে সময়। সময়ে তবে আমাদের আবারও নিবেদন থাকবে আপনাদের কাছে যে আরও যদি সামর্থ্য থাকে আরও পাঠানোর দরকার আরও বেশি দরকার কিছুই না এটা আমরা প্রায় পনেরোশো কম্বল বিতরণ করছি আলহামদুলিল্লাহ কিছুই না কিছুই না যেখানে সমস্ত মানুষই অবহেলিত আছে সমস্ত মানুষই যেখানে কষ্ট পায় এইরকম এক দেড় হাজার কম্বলে কি আসে যায় গোটা জনপদিত কষ্টের মধ্যে আছে আমার এই আয়েসি জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে এটা মানুষের অধিকার এটা অধিকার আমার এই আয়ুষী জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে তুমি কি করছো আর ওই মানুষগুলো কি করছে তারাও শরীর দিন পালন করে এরকম দেখেছে আমরা বিভিন্ন মাদ্রাসায় গিয়েছে তারাও দিন পালন করতেছে ওই তাদের অবস্থা দেখা আমার ওই আরবি কবিতাটা বারবার মনে হয়েছে দ বলছেন বুঝতা তুমি আবাদত করতেছ না খেলাধুলা করতেছাই ওই তাদের দৃশ্য যদি দেখতে কত কষ্ট করে মানুষগুলা দিনের উপর টায় আসে এখন আলহামদুলিল্লাহ তাইলে বুঝতেন আল্লাহ মানুষ গুলার কষ্ট লাগবে যেকোনা যেন করে দেয় সহ্য হয় না এই সমস্ত দৃশ্য দেখলে সহ্য হবে না কারোই সহ্য হবে না واغننا بفضلك عمن سواك اللهم انا من الهم والحزن والعجز والكسل والبخل وغلبة الدين وقهر الرجال اللهم انا نعوذ من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن اللهم ارحمنا برحمتك اغننا عن رحمه الغير رب يغفر وارحم وعف وتكرم وتجاوز عما تعلم إنك تعلم ولا نعلم إنك أنت الله العز الأكرم وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله